إن أَ حَن إلَكَكَمَا أَ حَنَ إِ نُح النَّبينَ مِن بعد وَأَ حَن إِ إبَضهِيمَ وَإسماعين وَإِسحافَ وَويعقُوبَ وَْأَسْبَطِ وَعسَ وَأَوبَ وَيونوس وَيون سَذَونَ وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك مِنْ قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى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 এবং তিনি নিঃসন্দেহে তাওহিদের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন এবং তার সন্তানদেরকেও তিনি তাওহিদের উপরেই বড় করে তুলছিলেন তাহলে কিভাবে তার সন্তানদের মধ্যে শিখ প্রবেশ করল এবং নূহ আলাইসালামের সময়ে আমরা দেখতে পাই তারা সরাসরি মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং আল্লাহ সুহামতাল্লাহ নূহে সম্প্রদায়ের মূর্তিগুলোর ব্যাপারেও কোরআনে উল্লেখ করেছেন বলেন অনুত জরুন্ন অত কু অলত জরুন্ন অলয় উ কনস্ন তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করোনা এবং ত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়া গুস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 এবং এর এরপরেই শয়তান তাদেরকে সেই মূর্তি পূজায় লিপ্ত আব্বাস রাজু বলেন নুহের সম্প্রদায়ের এই দেবদেবী মূর্তিগুলো পরবর্তীতে আরবেও প্রচলিত হয়ে পড়ে এবং ইবিনারি রেহমাউল তিনি আলোচ্য আয়াতের তাফসিরে মোহাম্মদ ইবিন কায়েস থেকে বর্ণনা করেছেন তারা ছিলেন আদম এবং নুহের মধ্যবর্তীকালের পুণ্যবান ব্যক্তি নেককার ব্যক্তি তাদের বেশ কিছু অনুসারী ছিল তারপর যখন তাদের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 শিক্ষণীয় বহু বিষয় রয়েছে এভাবে যখন পৃথিবীতে শির্ক বিস্তার লাভ করল আল্লাহ পৃথিবীর বুকে প্রথম রাসুল নির্বাচন করলেন পৃথিবীর বুকে প্রথম ইলা নু আলাহিসাম ছিলেন পৃথিবীর বুকে প্রথম রাসুল এবং আর সাফায়াতের যে হাদিসটি সেখানে আমরা জানি কিয়ামতের দিন সেই কঠিন অবস্থায় যখন মানুষ নু আলাইসাল্লামের কাছে যাবে এবং তার কাছে অনুরোধ করবে যেন তিনি আলাহ মহম্মার কাছে সাফায়াত করেন তখন তারা যে সম্বোধনে তাকে সম্বোধন করবে সেটা হচ্ছে আন্তা রুসুল হচ্ছেন দুনিয়ার বুকে প্রথম রাসুল এবং শুধু তাই নয় তিনি হচ্ছেন উল উল আজম তাদের কাছে সবচাইতে মর্যাদাবান পাঁচজন রাসুল তাদের মধ্যে নুম একজন এবং বাকি জন হচ্ছেন ইব্রাহিম মুসা ইসা এবং মোহাম্মদ সাল্লা এবং তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন রাসিদুল্লাহ মুহম্মদ সাল্লা নুহ আলাইকে যখন আল্লাহ মোহাম্মতাল্লাহ তার কাউমের কাছে প্রেরণ করলেন কোন বার্তা কি মেসেজ দিয়ে আল্লাহ মোহাম্মতাল্লাহ কাছে নুআ আল্লামকে পাঠিয়েছিলেন আমরা দেখতে পাই কোরআনে আল্লাহমতাল্লাহ বলছেন আর অবশ্যই আমি নুহকে প্রেরণ করেছিলাম তার কাউমের কাছে এই বার্তা দিয়ে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী ইমিনককারী সুতরাং আমরা দেখতে পাচ্ছি নু ইসালামের দেওয়ার যেই বার্তা সেখানে আল সুমন বর্ণনা করছেন মানুষকে সতর্ক করে দেওয়া সাবধান করে দেওয়া এটাও দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ শুধু পুরস্কারের কথা নয় শাস্তির সংবাদ জানানো দাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা অনেক সময় শুধুমাত্র পুরস্কারের কথা বলে থাকি শাস্তির কথাগুলো আমরা অনেকে মনে করে যে এর মাধ্যমে দাওয়ার ক্ষেত্রে শুরু হয়ে গেল কিন্তু এটা সঠিক নয় বাস্তবতা হচ্ছে আমাদেরকে সুসংবাদ এবং শাস্তি দুটো স্পষ্ট স্পষ্টভাবে মানুষের কাছে জানিয়ে দিতে হবে নুওয়ালিসাল্লামের সেই বার্তা সম্পর্কে কুরআনে উল্লেখ করেছেন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 হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দেগী করো তিনি বেটিত তোমাদের কোনো মাবুদ নেই সুতরাং নুহআল ইসলামের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং সংক্ষিপ্ত তিনি যেই বার্তাটি তার সম্প্রদায়ের কাছে উপস্থাপন করেছেন সেখানে মূল বক্তব্য হচ্ছে একত্ববাদ এবং এটাই ছিল সমস্ত আম্বিয়াদের বার্তা এবং এই বার্তা প্রদানের সাথে সাথে তারা আরও একটি বিষয়ে তাদের কমকে আহ্বান করেছেন ता तम के बतहर इबादत करो तरह अवलम्बन करो, करो। अल्लाहर इबादत करा तकुआ अवलम्बन करा आमा के अर्थात रसुल के मान्य कर तीन नम्बरे नबी रसुल के मान्य कर कथा बोला क्या बलासोभा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 দাওয়াতের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করেছেন কি কি মেথড তিনি ব্যবহার করেছেন কিভাবে তার দাওয়া কার্যক্রমকে তিনি পরিচালনা করতেন এই ব্যাপারে উল্লেখ করেছেন সে বলল হে আমার প্রতিপালক নিশ্চয় আমি আমার কমকে দিনে এবং রাতে আহ্বান করছি অর্থাৎ তিনি দিনে এবং রাতে সব সময় তাদেরকে দাওয়া করতেন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 ততই সত্য থেকে দূরে সরে যেতে লাগল আল্লাহ আকবর এই দাওয়াতের ক্ষেত্রে আলাস কুরআনে বলেছেন কিন্তু আমার আহবান তাদের সত্য থেকে দূরে সরে থাকার প্রবণতাকেই বৃদ্ধি করেছে তাদের পলায়ন প্রবণতাকেই বৃদ্ধি করেছে নুম আলাইসাল্লাম তাদেরকে যত আহ্বান করেছেন যত দিনের পথে দেখেছেন তারা ঠিক ততই দূরে সরে যাচ্ছিল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 এই ধরনের আচরণ যদি আমাদের সাথে কেউ করে ভেবে দেখুন আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন আর সে যেন আপনার কথা শুনতে না হয় আপনার সামনেই তার কানে আঙ্গুল ঢুকিয়ে দিল কাপড় দিয়ে নিজের চেহারাকে ঢেকে নিল অধ্য বেয়াদিপূর্ণ আচরণ করতে শুরু করল আপনি কি পারবেন তার সঙ্গে এরপরও আলাপ চালিয়ে যেতে খুবই কঠিন একটা বিষয় এভাবে আমরা জানি আধা ঘন্টা বা এক ঘণ্টা দূরে থাকুক পাঁচ কিংবা দশ মিনিটও একজন ব্যক্তির সাথে কথা চালিয়ে যাওয়া সম্ভব নয় আপনি একসময় হতাশ হয়ে পড়বেন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 তাদের নিকট রাসুল প্রেরণ করার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করবে তারা অস্বীকার করবে যে নুহালাইসাল্লাম বা কোন রাসুলকে আল্লাহ মহম্মাল্লাহ তাদের নিকট প্রেরণ করেননি চিন্তা করুন কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায় এবং সেই সময়ে উম্মতি মোহাম্মাদী নুহ আলাহিসাল্লামের পক্ষে সাক্ষ্য প্রদান করবে এবং আল্লাহ মোহাম্মতাল্লাহ জিজ্ঞাসা করবেন যে কিভাবে আমরা তাদের কথা জানতে পারলাম তখন আমরা বলবো যে আমরা আল্লাহ মহম্মতআল্লাহ কুরআনে কালামে তাদের ঘটনা জানতে পেরেছি এমনকি নুহ আল্লাহ সাল্লামের জাতি একটি প্রজন্ম অপর প্রজন্মের কাছে ওসিয়ত করে যেত যেন তোমরা নুহের কথা শুনো না পিতা তার পুত্রকে নীরবে নিভৃতে ডেকে নিয়ে ওসিয়ত করে যেত তুমি যেন নুহের কথার প্রতি কোন কর্ণপাত করো না নিঃসন্দেহে খুবই কঠিন একটি পরিস্থিতি নুহ আল্লাহ সাল্লাম তার জাতিকে তাহিদ সম্পর্কে দাওয়াত দেওয়ার পর আরও দুইটি বিষয় সম্পর্কে তাদেরকে বলেছিলেন সেই বিষয়গুলো হচ্ছে তাদেরকে স্টেক ফার করা সম্পর্কে আলোসু মহামার্থনা করার গুরুত্ব এবং আলোচ মহামাতি এদিকে তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং আলোসু মহামার সৃষ্টি নিদর্শনের মাধ্যমে হকের দিকে আহ্বান জানিয়েছেন কুরআনে উল্লেখিত হয়েছে নু ইসলাম তার কংকে বলেছেন ক্ষমার সন্ধান কর নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং নুম আলাহিসাল্লাম তাদেরকে ইস্টেক ফারের উপকার সম্পর্কেও বর্ণনা করেছেন যেন তারা ইস্টেক ফায়ার করতে উৎসাহিত হয় এবং নুম আলাহিসাল্লাম তার সম্প্রদায়কে ইস্টেক উপকারিতা সম্পর্কে বলেন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 সুতরাং নুম আল্লাম তাদেরকে উৎসাহিত করছিলেন আল্লাহ মোহাম্মত দিবেন ইস্তেকফারের কারণে সেগুলো সম্পর্কে বাগান নদী পানি সেচ ব্যবস্থা বৃষ্টি ধন সম্পত্তি এবং এই ঘটনাটি আমরা যদি আমাদের সময়ের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাব বর্তমানে মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে এবং আল্লাহ মোহাম্মদ আল্লাহ নুহের সম্প্রদায়কে জানিয়ে দিয়েছিলেন যদি তারা ইস্তেকফার করে তাহলে আলো সুভাতা তাদেরকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করবেন বর্তমানে আমরা ঠিক এই নিয়ামতগুলোর অভাবেই বিভিন্ন স্থানে কঠিন সময় অতিক্রম করছি এটা প্রমাণ করে আমরা আলুসু মাতাল নিকট যথেষ্ট পরিমাণ ইস্তেকফার করছি না আজি তার সম্প্রদায়কে তাদের চারপাশে আলসু মাহতালার নিদর্শনগুলোর মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন কেন আলোসু মহামাতার এই সৃষ্টি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 এবং কুরআনে এই সমস্ত ব্যক্তিদেরকে আলু আল মালা বলে আমাদের কাছে সেই সমস্ত ব্যক্তিরা প্রথমত নু আলাইকে তারা প্রত্যাখ্যান করতে চাইল কিন্তু নুহ আলাহামের বার্তা এত স্পষ্ট এবং শক্তিশালী ছিল তারা তার দাওয়াকে প্রত্যাখ্যান করতে পারল না ফলে তারা বিভিন্ন অভিযোগ এনে নুহ আলাই সাল্লামের বিরুদ্ধে উপস্থাপন করার চেষ্টা করতে লাগল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 এবং অন্যত্র সুরামুনে আল্লা তাদের এই অভিযোগ সম্পর্কে বলছেন কৌমি সকাল কৌমাল অকালীন চরমি কৌমি মালুকুম আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দেগি করো তিনি বেটি তোমাদের কোনো মাবুদ নেই তোমরা কি ভয় করো না তখন তার সম্প্রদায়ের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 জবাব দিয়েছিলেন প্রথমত যে অভিযোগটি তারা উপস্থাপন করেছিল সমাজের দুর্বল ব্যক্তিরা বোধশক্তিহীন চিন্তা শক্তিহীন লোকেরা আপনার অনুসারী যাদের আমাদের উপর কোন প্রাধান্য নেই তারা আপনার অনুসরণ করছে এবং তারা বলছিল যে তারা কোন ধরনের চিন্তাভাবনা না করেই আপনাকে অনুসরণ করছে তাদের সিদ্ধান্ত সঠিক হতে পারে না আমরা দেখতে পাই রাসুউল্লাহ সালামের জীবনে একটি ঘটনা যখন আবু সুফিয়ান একটি বাণিজ্যিক সফরে আর রোমে সেখানে ছিল। এবং তৎকালীন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত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 হেরাকল একজন হালে কিতাব ছিল পূর্বের নবীদের সম্পর্কে তার বিস্তর জ্ঞান ছিল এবং এ কারণে সে প্রশ্ন মাধ্যমে যাচাই করতে চেষ্টা করছিল রাসুল্লাহ একজন সত্য নবী কিনা হেরাকল যখন এই উত্তর শুনল যে রাসুল্লাহ মহাম্মালকে যারা অনুসরণ করছেন তারা হচ্ছেন দাস সমাজের দুর্বল শ্রেণী অসহায় ব্যক্তি হেরাকল বলেছিল এই সমস্ত লোকেরাই সাধারণত আম্বিয়াদের অনুসারী হয়ে থাকে এবং এরাই হচ্ছে রাসুলদের অনুসারী এরাই ছিল ইসার অনুসারী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 এদেরকে যদি নুয়াল্লাম তাড়িয়ে দেন তাহলে তারা নুয়াল্লামের আহ্বানে তারা নুহের কথায় কোন কান প্রদান করবে না বললেন আমি না। কেননা এরাই হচ্ছে মুমিন ব্যক্তি এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদের আল্লাহ সহামতাল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন তোমাদের চোখে হতে পারে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র অসহায় সমাজের নিত্য ব্যক্তি কিন্তু আল্লাহ সুহামতাল্লাহর চোখে এরা হচ্ছে মুমিন যাদের আল্লাহ সহামতাল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন এদেরকে আমি কখনোই তাড়িয়ে দিতে পারি না এবং এরপর তিনি তাদেরকে আরও বললেন আমি তোমাদেরকে এমনটি কখনো বলি না যে আমার নিকট আল্লাহ তাল্লাহর সম্পদের ভাণ্ডার রয়েছে এই বিষয়টি কেন নাল্লাম তাদেরকে বলছেন যে আমি কখনোই তোমাদেরকে এটা বলি না যে আমার কাছে আল্লাহর সম্পদের একটি ভাণ্ডার রয়েছে মানুষের কাছে একজন নবীর গ্রহণযোগ্যতা লাভের জন্য তাকে বৃত্তশালী সম্পদশালী ধনী হওয়ার প্রয়োজন নেই বরং তিনি যে বার্তা নিয়ে তাদের কাছে আসেন সেই বার্তাই যথেষ্ট মানুষদের মধ্যে সেই নবীর প্রতিষ্ঠিত করার জন্য। মধ্যে সেই নবীর গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এটা আমাদের একটা ত্রুটি আমরা মানুষেরা সাধারণত ধনী সম্পদশালী ব্যক্তিদেরকে সম্মান করে থাকি দরিদ্র হলে তাকে দুর্বল তাকে বার্তা দেই না আমরা তার অনুসরণ করি না তাকে নেতা হিসেবে মানতেও চাই না এবং আমরা দেখি পাই এই ব্যাপারটাই ঘটেছিল বনে ইসরায়েল জাতির ক্ষেত্রে তারা যখন আলসাহ কাছে দোয়া করেছিল একজন লিডার বা যোগ্য নেতার জন্য আলসু তাদের জন্য যোগ্য নেতা হিসেবে তালুদকে নির্বাচন করেছিলেন এবং পরবর্তীতে তারা কি করেছিল তারা তার নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তুলেছিল এবং তারা বলেছিল সে তো একজন ধনী ব্যক্তি নয় দরিদ্র ব্যক্তি সে কিভাবে আমাদের নেতা হতে পারে বলছেন আল্লাহর সম্পদের ভাণ্ডার আমার কাছে নেই আর আমাকে ধনী হতে হবে না তিনি তাদেরকে আরো জানিয়ে দিলেন যে আমি গায়েবের কোন খবর জানি না অদৃশ্যের কোন জ্ঞান রাখি না শুধু ততটুকুই আমি জানি ততটুকু আল্লাহ আমাকে শিক্ষা প্রদান করেছেন তৃতীয় প্রকারের অভিযোগ নুমা আল্লাহ ইসলামের সম্প্রদায় যেটা তার প্রতিবস্থাপন করেছিল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 সেটাই তো আবহাওয়া এবং আশ্চর্য হওয়ার বিষয় মানুষদের কাছে একজন মানুষকে নবী পাঠানো হবে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এটাই স্বাভাবিক বিষয় তারা বলছিল আপনি যদি একজন নবী হন তাহলে আপনাকে বললেন আমি ফেরেস্তা নই হে আমার কম আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে লক্ষ্য করে দেখুন নুআ আলাম যে জবাবটি দিচ্ছিলেন যখন তারা বলছিল যে একজন মানুষ কিভাবে নবী হতে পারে নুম আল ইসলাম যে জবাবটি দিচ্ছেন কোরআনে সেটা সংরক্ষিত রয়েছে নুআলাম বলছেন কলয় কৌমি অম ইং কুয়ালীনতি রবিহত মি নিফ মি তাকুমুহ তুমি হে আম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 একথা দ্বারা নুয়াল্লাম বুঝিয়ে দিলেন নবুয়াত এবং বিশালাত কখনো চেয়ে পাওয়া যায় না এটা সম্পূর্ণরূপে আলোচনা হতে ইচ্ছাধীন তিনি মানুষদের জন্য কোন ফেরেস্তা মালাইকা নয় বরং তার মনোনীত পছন্দনীয় কোন মানুষকেই সেই মানুষদের নিকট নবী হিসেবে পাঠিয়ে থাকেন নুয়াল ইসলাম তাদেরকে বললেন আমি কোনো ফেরিস্তা নই কারণ আমরা দেখতে পাই যখনই কোন আম্বিয়া আসে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 হকের দাওয়াতকে উপস্থাপন করছেন বাতিলের আদর্শকে ভেঙে চুরমার করে দিচ্ছেন এবং এরপর আমরা দেখতে পাই চূড়ান্ত অবস্থায় নূরের সম্প্রদায় অভিযোগ উপস্থাপন করল এভাবে উপহাস অবজ্ঞা এবং বিদ্রুপের মাধ্যমে তারা বলল আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করি এবং তারা আরও বলেছিল আরে এত এমন একজন ব্যক্তি যাকে আমাদের একজন জিন আসর করেছে জিনে আসরগ্রস্ত ব্যক্তি সুতরাং কিছুকাল তাকে কষ্ট করে সহ্য কর এই ধরনের উপহাস অবজ্ঞা তামাশা এবং বিদ্রূপ এটা যখন একজন দায়ীর প্রতি একজন আম্বিয়ার প্রতি করা হয়েছিল সেটা ছিল লক্ষণ যে আলস মোহাম্মতাল্লাহ অচিরেই নুহ এবং তার সম্প্রদায়ের মধ্যে সেই সমস্ত ব্যক্তি যারা তার আহ্বানে সাড়া দিয়েছিল তাদেরকে বিজয় দান করবেন বিজয়ের লক্ষণ দেখতে পাচ্ছি নু আলাইসাল্লাম সাড়ে নয় শত বছর দাওয়া দিয়ে যাচ্ছেন অবিরত ক্লান্তিহীনভাবে নূ আলাহিসাল্লাম হাল ছেড়ে দেননি বরং তার সম্প্রদায়ের লোকেরাই হাল ছেড়ে দিল এবং তারা বলতে লাগল নিয়ে এসো তোমার সেই আজাব তারা বলল হেন আপনি আমাদের সাথে তর্ক করছেন এবং অনেক বেশি কলহ করছেন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 তাকে হত্যার হুমকি প্রদান করল তারা বলল তুমি যদি বিরত না হও তবে তুমি নিশ্চিত পাথরের রাখাতে নিহত হবে নুয়ালিস্লাম এই ধরনের একটি কঠিন পরিস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে যখন তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন দেখতে পেলেন যে তারা তাকে জীবন নাশের দিচ্ছে হত্যার হুমকি দিচ্ছে এবং কোনো ধরনের কথা তারা শুনতে চায় না এরকম চূড়ান্ত একটি পরিস্থিতিতে নুওয়ালা ইসলাম তার সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে দোয়া করতে শুরু করলেন নু আলাই সাল্লাম আল্লাহকে বললেন নুভ বলল হে আমার রব আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোকদেরকে এমন লোককে যার ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করে চলেছে অর্থাৎ নূ আলাহ সাল্লাম বলছেন আমার কম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 অতএব আপনি তাদের কার্যকলাপে বিমর্শ হবেন না স্পষ্ট জানিয়ে যে নতুন আর কোন একজন ব্যক্তি ইমান আনবে না সুতরাং নুহালাম নিশ্চিতভাবে যখন জানলেন তিনি শেষ পর্যায়ে চলে এসেছেন কোনো ধরনের আলোচনা কথাবার্তা দাওয়া আর সম্ভব নয় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন তিনি আলসু মহমতওয়াল্লার কাছে দোয়া করলেন কুরআনে এসেছিল নুহ বলেছে হে আমার পালনকর্তা হে আমার রব আমাকে সাহায্য করো না তারা আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার এবং তাদের মধ্যে ফয়সলা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করুন আল্লাহ বলছেন আর নৌহ আমাকে আহ্বান করেছিলেন আর আমি কত উত্তম সারাদানকারী নূ আলাই সালাম আল্লাহ মোহাম্মদাল্লাহ কাছে দোয়া করলেন সাড়ে নয়শ বছর ৯৫০ বছর সবর করার পর তিনি তার সম্প্রদায়ের বিরুদ্ধে অবশেষে দোয়া করছেন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 তারা ডুবে মরবে তারপর নু আলাইস্লাম আলুসার নির্দেশ মোতাবেক নৌকা তৈরি করা শুরু করে দিলেন চূড়ান্ত একটি সময়ে নৌকা তৈরি আলাহিস নিঃসন্দেহে এটাও ছিল তার জন্য একটি কঠিন সময় যখনই কোন একজন কাফির ব্যক্তি নু আলাইসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করত তারা নু আলাই সাল্লামকে নিয়ে তামাশা বিদ্রুপ কটাক্ষ করত উপহাস করত হাসাহাসি করত তারা বলত নোহ তুমি এখানে নৌকা নির্মাণ করছো অথচ আকাশেও কোন মেঘ নেই জমিনেও কোন পানি নেই এখানে কোন সাগর নেই নুহ আলাইস্লাম কেন নির্মাণ করছেন নৌকা এমনকি নু আলাহিসাল্লাম একটি পাহাড়ের উপর আল্লাহ সুবাহ আদালতের নির্দেশ মোতাবেক তার নৌকাকে নির্মাণ করছিলেন সেখানে নৌকা কিভাবে চলতে পারে নদী সমুদ্র কিছুই ছিল না এবং এই কারণে নুহ আলাইস্লামের নৌকা নির্মাণ দেখে তারা বিদ্রূপ উপহাস এবং কটাক্ষ করতে লাগল নৌ আলাহিসাল্লাম তাদেরকে যে জবাব দিয়েছিলেন সেটা কোরআনে উল্লেখ রয়েছে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 আমরাও ঠিক সেভাবেই তোমাদের উপহাস করছি অতপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কার আসে এবং চিরস্থায়ী আজাব কারর অবতরণ করে বলছেন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 এবং সাথে নিতে বললেন ইমানদার ব্যক্তিদেরকে তাদের পরিবার যারা নুহ সালামের আহ্বানে সাড়া দিয়েছিল এবং প্রত্যেকটি জীবের একটি করে পুরুষ এবং স্ত্রী এভাবে জোড়া করে নু সালামের সাথে যারা নৌকা উঠেছিলেন বিশ্বাসী মুমিন ব্যক্তি তাদের সংখ্যা খুবই সামান্য সর্বোচ্চ যে সংখ্যাটি এসেছে বিভিন্ন বর্ণনায় সর্বোচ্চ যে সংখ্যাটি এসেছে সেটা হচ্ছে সত্তর থেকে আশি সর্বনিম্ন সাত থেকে আট সর্বোচ্চ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 নুভালাম তার ইমানকে আরও দৃঢ় করেছিলেন তার বিশ্বাস ছিল আল্লাহ এই আল্লাহ পুরস্কার দেওয়ার মালিক তিনি দুনিয়াবি মানুষের সংখ্যা দেখে উৎফুল্ল হননি দুনিয়াবি আশায় তিনি বসে থাকেননি আল্লাহ মহামত আওয়ালাই হচ্ছেন একমাত্র মালিক আল্লাহ সুহামত আওয়ালাই হচ্ছেন একমাত্র মালিক যিনি পুরস্কার দিবেন একজন ব্যক্তির কাজ হচ্ছে আল্লাহ মহামতাল আল্লাহ নির্দেশ মতো তার দায়িত্বকে পালন করে দেওয়ার সফলতা আল্লাহ প্রদান করবেন এ কারণেই আমরা দেখতে পাই নৌ আলাইস্লাম নয়শো পঞ্চাশ বছর ধরে ক্রমান্বয়ে সবরের সাথে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ করে গেছেন এবং এটাই ছিল সত্যিকারের ইয়াকিন তাওয়াক্কুল এবং ইমানের পরিচয় নৌ আলাইস্লাম যখন নৌকায় উঠলেন তখন প্রথম কি বললেন নু আলাই সাল্লাম বললেন বিসমিল্লাহ আমরা যখন কোনো কাজ করা শুরু করি আমরা বলি বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি নু আলাইস্লাম যখন পানিতে প্রথম নৌকা ভাসালেন তখন বললেন বিসমিল্লাহ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 কিভাবে সব কিছু ভাসিয়ে নিয়ে তীরে এনে আশ্রে ফেলেছিল সত্যিকার যে নৌকাটি তৈরি করেছেন সেটা কিভাবে সেটা সেই দুর্যোগময় পরিবেশে টিকে থাকার মতো উপযোগী ছিল না এত বড় বড় বিশাল ঢেবের মধ্যে নুআ নৌকাটি একটি সামান্য ম্যাচের বাক্স ছাড়া আর কিছুই নয় যেটা সহজেই ঢেবের মধ্যে তলিয়ে যেতে পারত কিন্তু নুআলাম ঠিক সেটাই করেছেন আলো সুহামতালা তাকে যে দায়িত্ব প্রদান করেছেন আলো সুহামতালা তাকে নির্দেশ দিয়েছেন তুমি তোমার দায়িত্ব পালন করো আমি আমার দায়িত্ব পালন করবো আলো সুহামতাল নির্দেশ দিয়েছেন নৌকা করতে নু আলাই করেছেন এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আলো নিজে তাদেরকে রক্ষা করেছেন এই বিশাল ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে নৌকাটিকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন একমাত্র আল্লাহ সুফহান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 কয়েকটি বিষয়ে কিছু বিষয়ে জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করলেন বললেন হে আমার পরোয়ার দিগার হে আমার রব আমার পুত্র সে তো আমারই পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত এবং আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর আপনি হচ্ছেন সর্বাপেক্ষা বিজ্ঞ ফসলাকারী এখানে নু আলাইসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ মাহমুদ আল্লাহর কাছে জানতে চাইছেন এই বিষয়ে যে আলসুবহাম্মতাল্লাহ ওয়াদা করেছিলেন তার পরিবারের সদস্যদেরকে তিনি রক্ষা করবেন কিন্তু তার পুত্র তার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কেন সে আল্লাহর আজাব থেকে রক্ষা পেল না নু আলাইসাল্লাম এখানে আল্লাহ সুবাহ আল্লাহর হিকমা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 যা বুঝে থাকে সেটা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের নিকটবর্তী স্বজন আমাদের ভাই বোন তারা হচ্ছেন আমাদের পরিবারের সদস্য নু আলাহিস্লাম সেভাবেই মনে করেছিলেন যে এ কারণে তার নিজের সন্তানও বুঝি তার পরিবার অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ সহ এখানে নু আলাইকে একটি শিক্ষা দিতে চাইলেন একটি শিক্ষা প্রদান করতে চাইলেন সেটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ নূ আল্লাহ সাল্লামকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবারের সংজ্ঞাকে বুঝালেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন হে নুহ নিশ্চয়ই সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়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 আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না যেহেতু নু আলাহ সাল্লামের সন্তান সে ছিল গুণাগার এবং অবিশ্বাসী কাফের এ কারণে নুহ আলাইসালামের সাথে তার পুত্রের রক্তের সম্পর্ক থাকলেও তার পুত্র তার পরিবারের অন্তর্ভুক্ত নয় অপর দিকে নুহের সন্তান যদি প্রকৃত ইমানদার হতো তাহলে অবশ্যই সে নু আলাইসালামের পরিবারের অন্তর্ভুক্ত হত নুহ আলাহাম এই বিষয়টি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 আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব নুহ আলহামের ঘটনা আমরা জানলাম এই ঘটনার মূল লেসন বা শিক্ষা কি নুহের ঘটনা কুরআনে আলসুবা মাতলা অনেকগুলো সুরাতে বর্ণনা করেছেন কিন্তু একটি স্থানে সবচেয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে নুহ আল্লাহ ইসলাম সম্পর্কে সুরাহুদে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 আলসু মোহাম্মতাল্লাহ কেন এই কাহিনীকে জানিয়ে দিচ্ছেন নু আলাই সালামের ঘটনার মোরল কি আপনি ধারণ করুন যারা তাকে অবলম্বন করে চলে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোন সন্দেহ নেই। নেইসু মোহাম্মতাল নূ আলাই সালামের কাহিনীকে উপস্থাপন করার পর বলছেন এটাই ছিল নুহের কাহিনী যা ছিল গায়েবের খবর যেটা রাসুল্লাহ সাল্লাহাম এবং তার সঙ্গীদের জানা ছিল না এবং এখানে আল্লাহ মোহাম্মতআ জোর দিয়ে যে কথাটি রাসুল্লাহ সাল্লাকে বুঝালে যাচ্ছেন সেটা হচ্ছে ধারণ করুন ইন্নাল আকিব মুতাকিন নিঃসন্দেহে যারা তাকে অবলম্বন করে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোনো সন্দেহ নেই আয়াত পঁচিশ থেকে ৪৮ পর্যন্ত বর্ণনা করে আলো সুহামতাল্লাহ নু আলাইসালামের কাহিনী থেকে রাসুল উল্লা এবং আমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছেন আমরা যেন নুহের জীবন থেকে এই শিক্ষাটিকে গ্রহণ করে থাকি যেভাবে নূহ আল্লাহাম চরম ধৈর্য এবং নিষ্ঠার সাথে তার কয়মকে সম্প্রদায়কে সাড়ে নয়শ বছর নয় বছর ধরে হকের দিকে আহ্বান করেছেন আল্লাহর পথে আহ্বান করেছেন কখনোই তিনি তার দায়িত্বকে ছেড়ে দেননি দিনে রাতে সব সময় আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন সম্মুখে দেওয়া দিয়েছেন গোপনে দেওয়াত দিয়েছেন সমস্ত পদ্ধতি সমস্ত উপায় দেওয়াত দিয়েছেন এবং এমন পরিস্থিতিতেও তিনি মানুষকে হকের দিকে আহ্বান করেছেন যখন তারা তাকে নিয়ে বিদ্রুপ করেছে কটাক্ষ করেছে বিভিন্নভাবে তাকে কষ্ট প্রদান করেছে নুহাল ইসলামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি রয়েছে সেটা হচ্ছে ফাসবির ধৈর্য ধারণ করা ইন্নাল আকিব ফলাফলে বিজয়ী বলছেন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 সবসময় নিঃসন্দেহে মুমিন্দ্রাই বিজয়ী যদি এই বিজয় বাহ্যিকভাবে দুনিয়াতে নাও হয়ে থাকে নিঃসন্দেহে আখিরাতে আমরাই বিজয়ী নু হাল্লাম ছিলেন প্রকৃত বিজয়ী কিন্তু তার বিজয় কখন এসেছিল তার বিজয় এসেছিল নয়শ পঞ্চাশ বছরের শ্রম এবং দাওয়াতের পর তিনি কখনোই জিততে পারতেন না যদি না তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য কাজ করে যেতেন তাই আমাদেরকে মনে রাখতে হবে এই পথ কখনোই মসৃণ নয় এই পথ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 الله أجلنا من الصوابيرين سبحان ربك رب العزة عما ياسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين رايندروس <سؤال> ميديا ونانا پوجكشن پروك جانتے visit کرون www.raindropsmedia.org اثبا facebook page www.facebook.com slash raindrops media اثبا www.youtube.com slash 2 0 1 5